মানবতার সমাধান আসসালামু আলাইকুম আরহামক আলহামদুলিল্লাহ ওসহাবিহি আজমাইন আত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা গত দর্শে জাকাত সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম এবং সেখানে আমরা শুনেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেমন নাকি সলাৎ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন নামাজ যেরকম ফরস করে দিয়েছেন ঠিক তেমনই জাকাতও ফরজ করে দিয়েছে এবং সেখানে আমরা বলেছি যে প্রত্যেক মুসলমান যে বালেক হয়েছে এবং তার জ্ঞান আছে পাগল নয় এবং সে আজাদ গোলাম নয় সে যদি নেশা পরিমাণ অর্থের যদি সে মালিক হয় তাহলে তাকে অবশ্যই এক বছর পরিপূর্ণ হওয়ার পর তাকে জাকাত আদায় করতে হবে এবং এ জাকাতের বিষয়ে আল্লাহ আল্লাহতালা উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আকিম উসসালাত ও আত্জাকাত এবং আল্লাহ নবীসালাম উনি যে হাদিস আমরা যে শুনেছিলাম আবদুল্লা বেনোমরের যে পাঁচটা স্তম্ভর মধ্যে জাকাত তৃতীয় নম্বর স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে এরপরে যেটা আমরা আবদুল্লাহ বিন আমর রাজি আল্লাহাদিস আমরা গত দর্শে শুনেছি যে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ওমির নাস। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ কে দিবে আল্লাহলা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি অতক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন করব হাতিয়ার উঠাবো যতক্ষণ পর্যন্ত মানুষেরা এই সাক্ষী না দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই শুধু এতটুকু নয় যে মুখে কালমা পড়লাম এরপরে সাথে কোন সম্পর্ক নেই না হবে না সাক্ষী দিতে হবে সলাৎ আদায় করতে হবে এবং জাকাত দিতে হবে তাহলে কোন ব্যক্তি কালামা পড়েছে তার বিরুদ্ধে হাতিয়ার উঠাতে হবে জাকাত প্রদান করে না তার বিরুদ্ধে হাতিয়ার উঠাতে হবে এ বিষয়ে আমাদের সামনে একটি হাদিস আছে হাদিসটি হলেই আনি হাম ওখান আবু বাকরি নদিয়ালু ماتن যখন রাসূলুল্লাহ انتقال করলেন তখন মুসলমানের খলিফা কে হলেন আবু বকর সিদ্দিক كفر من العرب আরবদের মধ্যেতে কিছু মানুষ কি করলো কুফরি فقال عمر عمر বললেন কিভাবে الناس وقد قال رسول الله صلی الله عليه قاتل الناس حتى يقول لا اله الا الله হাদিসটি বিস্তারিত আলোচনা হলো এই যে আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ উত উনি খলিফা হলেন তো কিছু মানুষেরা তারা জাকাত দিতে অস্বীকার করল তারা বলল আল্লা নবী ছিলেন তখন আমরা জাকাত দিয়েছি উনি চলে গেছে আর জাকাতে দরকার নেই তো উনি বললেন তাহলে এর বিরুদ্ধে আমার হাতিয়ার উঠাবো জাকাত দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে হাতিয়ার উঠাবো তো ওমর রাজা আল্লাহ তোলা বললেন কাইফা তো নাস আর মানুষের বিরুদ্ধে হাতিয়ার উঠাবেন আমি মানুষের সঙ্গে কতক্ষণ পর্যন্ত লাহ পরা পর্যন্ত পড়েছে যে ব্যক্তি লাহ পড়েছে মুসলমান জাকাত যদি না দেয় তাহলে তার বিরুদ্ধে হাতিয়ার উঠানো কেমন ভাবে ঠিক হবে যে ব্যক্তি পরেছে তার রক্ত এবং তার অর্থ আল্লাহ পাক নিরাপদে রেখে দিয়েছে হেফাজত করেছে তবে ইসলামের হকের কারণে ও আল্লাহ এবং তার হিসাব আল্লাহর উপরে ফক আল আবু বকর আবু বকর বললেন জক্লাহ কসুম খেয়ে বলছি যে আমি লড়াই করব অবশ্যই ওই ব্যক্তিদের বিরুদ্ধে যারা জাকাত এবং সলাতের মধ্যে পার্থক্য করে জাকাত এবং সলাতের মধ্যে পার্থক্য অর্থাৎ যারা এটা মনে করে যে সলাাত না করলে হাতিয়ার উঠাতে হবে কিন্তু জাকাত না দিলে হাতিয়ার উঠাতে হবে না এটা যারা বলে তাদের বিরুদ্ধে আমি কী উঠাবো হাতিয়ার উঠাবো জাকাত হাক্কুল মাল কারণ জাকাত হল মালের হক এটা মাল্ল থেকে আদায় করতে হবে এবং সে আল্লাহর কসম খেয়ে বলছেন লাউমানা আলান তারা যদি একটি রসিও যদি না দেয় জাকাত কারো ভাগে রসি তো কোনো জাকাত আসে না রসিদ জাকাত আসে কিন্তু উনি এটা ক্ষুদ্র বুঝাতে যাচ্ছেন যদি কোন রশিও কারো ভাগে যদি জাকাতে পড়ে যায় আর সে যদি সেটা দিতে যদি অস্বীকার করে কান ও ইউ না হু ই রসুলাম এবং সে আল্লাহ রসুলের যুগে সেটা তো আজকে যারা নাকি আল্লাহ তার বিরুদ্ধে হাতে রোলর ওমর বললেন বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বললাম যে আমি দেখলাম যে আল্লাহ তালা আবু বকরের সিনাকে খুলে দিয়েছে হত্যার জন্য কড়াই লড়াই করার জন্য আরাফতু হক এবং আমি জানতে পারলাম যে আবু বকরের কথায় সত্য এবং উনি হকের উপর আছেন বখারি এবং মুসলিম তাহলে হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে ওমর রাজি আল্লাহ তিনি মনে করলেন যে যে ব্যক্তি কালেমা পড়েছে আর সে যদি নামাজ না পড়ে জাকাত প্রদান না করে তাহলে তার বিরুদ্ধে হাতিয়ার উঠানো যাবে না আবু কি বললেন যে না যারা আল্লাহ নবীর যুগে জাকাত দিত আজও যদি কেউ সে জাকাত দিতে অস্বীকার করে পুরো জাকাত নয় জাকাতের কোন একটি অংশ দিতে ওকে যদি অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠাবো তো আমরা যেন পরে বললেন যে না আবু বকর যেটা মনে করছেন সেটাই সত্য কারণ পুরা হাদিসটা হলেই হাত আল্লাহ ইয়ুকিম সালাত কেউ যদি তিনটা কাজ পুরাটাই করে তারপরে ফকদ আসামি তারপরে তার অর্থ সে নিরাপদ রাখতে পারবে তিনি বলেন একজন ব্যক্তি এসে আল্লা নবীকে জিজ্ঞাসা করলো আখবির আপনি আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যেহেতু যে আমলের বিনিময়ে আল্লাহজন আমাকে জান্নাত প্রদান করেন কল আল্লাহ নবী বললেন তা আবুদুল্লাহ যে জাননাতে যাওয়ার জন্য কী করতে হবে তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে তু শ্রী কবি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না অত কি সলাৎ কায়েম করতে হবে অতিয়াজ জাকাত জাকাত প্রদান করতে হবে অতাসীল রাহিম আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে তো এই যে কয়টি জিনিস কত খুব বেশি না তো কয়টি এবাদত করতে হবে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না সলাচদায়ী করতে হবে জাকাত দিতে হবে এবং তা রাহিম আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে পাঁচটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আর অতিরিক্ত কিছু না করলেও তাকে জাননাতে যাওয়ার জন্য এত দুই কাজই যথেষ্ট তিনি বললেন। যে একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে এবং বলেছে আপনি আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যে আমল যদি আমি করতে পারি তাহলে জান্নাতে যাব হ তিনি বলেন তাবুদুল্লাহ ওলা তু শ্রী কুবিহি সাই আনাতে যেতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে কাউকে শরিক করা যাবে না অতু কি ম এবং সালাত কায়েম করবা অতুতি জাকাত এল মা এবং ফরজ জাকাত তুমি আদায় করবা ওয়াতু মা রমাদান রমদানের শ্যাম পালন করবা কি বললেন এর চেয়ে বেশি আমল অন্য আসে আগে শুনলাম করব না বেশিও করব না তবে এই রে আছে লাজিদ ও আল্হাদ আমি চেয়ে বেশি বেশি না করার অর্থ হলেই যে শুধু ইবাদত করবো শুধু সালাতির করব না শুধু জাকাত দিব রমজান রোজা রাখবো বাস অতিরিক্ত আর কিছু করব না তো বলছেন ফালাম্মাওয়াল্লা ওই ব্যক্তি যখন আল্লাহ নবীর কাছ থেকে ফিরে যাচ্ছিলেন কাল নবী সালাম আল্লাহ নবী বললেন মানসার রাহু আয়ানুমিন আহল ই যে ব্যক্তির জন্য এটা খুশি হবে যে সে ব্যক্তিকে দেখবে চলতে ফিরতে জান্নাতি যদি কেউ দেখতে চায় তাহলে এই ব্যক্তির দিকে তাকিয়া দেখো এ হলো জান্নাতি তার মূল আমলটা কি যে আল্লাহ নবীর মুখ থেকে যতটুক শুনেছি আমি আর চেয়ে বেশি করব না আর এটাই সরিয়ত আমরা আজকাল এই চোদ্দোশো বছর পর মুসলমানদের বাস্তব যেটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা হলেই যে এফাজতে ত্রুটি আছে অনেক ত্রুটি করে আর হেফাজত করার ক্ষেত্রে যতটুকু করে অতটুকুর মধ্যে আবার বাড়াবাড়ি করে কী করে বাড়াবাড়ি তো বারাবাড়ি করার দরকার নেই আল্লাহ নবী জান্নাতি বললেন তুমি যদি এতটুকু কাজ করতে পারো সন্ন্যত নফলে কথা আছে কেন নাই শুধু ফরসটাও যদি কেউ আদায় করে জান্নাতিটা যথেষ্ট কিন্তু সারা হবে না কিন্তু ছাড়া হবে না যদি ছুটে যায় নামাজ কেজা হয়ে যায় জাকাত কোন প্রদান করে নাই তাহলে সেই ক্ষেত্রে কিছু অতিরিক্ত নফল থাকলে আল্লাপাক সেটা আমাদেরকে পূরণ করে দেবেন্লাহ ওয়ান জারির বিন আবদুল্লা রাজিয়াল বা আতুল নবীসালাম আল্লাহ কামাত ওয়া এ তাই জাকাত ওয়া নুসাই কুল্লি মুসলিন আলী জারির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন বা ইয় আতুল নবীসালাম আমি আল্লা নবীর হাতে বায়াত করেছি আলা সালাত। কিসের বায়াত করেছি সালাত করব। জাকাত প্রদান করব এবং প্রত্যেক মুসলমানের আমি কল্যাণ চাবো প্রত্যেক মুসলমানের কি কী চাবো কল্যাণ চাবো বলছেন আমি এই কথার উপর আল্লা নবীর উপর বায়াত করেছি আর যে জিনিসের উপর বায়াত করা হয় সেটা করা জরুরি বোখারে মুসলিম হাদিস এরপর আমাদের সামনে যে হাদিস টা আছে সেটি হলে সম্মান শ্রোতা দর্শক মন্ডলী আমরা জাকাতের বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম তো এ বিষয়ে যে হাদিস টা আমরা শুরু করেছি এটা ইনশাল্লাহ বিরতির পর এটা আমরা পরিপূর্ণ করব। আপনারা বাংলা মোমিনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিমানী ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভণ্ডালের ফুননা ই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুল সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা জাকাতের বিষয় নিয়ে বিরতির পূর্বে আলোচনা করে আসতেছিলাম যে আল্লাহ নবীলাম বলেছেন কোনো সোনা এবং চাঁদিওয়ালা মিনহা হাক সে যদি তার জাকাত আদায় না করে তাহলে কেয়ামতে দিন তার জন্য কি হবে নার আগুন থেকে আগুন দ্বারা সেই সোনা এবং চান্দির তখতি তৈর করা হবে ওহমিয়া আলাই ফি না রে জাহান্নাম এবং সেটাকে জাহান্নামের আগুনে সেটাকে জ্বালানো হবে গরম করা হবে ফাইকুয়া বিহা জাম্বুহু বা জাবিন হু বা এবং সেই গরম আগুন দ্বারা তার পার্শ্ব দেশ এবং তার কপাল এবং তার পিঠকে দাগ দেওয়া হবে ज्ला चांदी आदि जकत ना दे सोना चांदी कतटुक जकत दी सोना जो साढ़े सात भरी अथवा बा, बाहन भरी चांदी परिमान जदि कारो का थे और से शे जकत प्रदान ना करो गोटा रखूक ব্যবসার ক্ষেত্রে পরবর্তীতে এটা বেচা হবে সেভাবে থাক চাঁদি সেভাবে থাক অথবা এই সোনা এবং চাঁদির দ্বারা যদি অলঙ্কার বানানো হয় দুটার একই হুকুম অলংকার থাক অথবা অলঙ্কার না হয়ে কোনো ব্যবসার ক্ষেত্রে স্বর্ণ রাখা হোক এই স্বর্ণ যদি এই নেশা পরিমাণ কারো পৌঁছে যায় সাড়ে সাত ভরি সোনা এবং সাড়ে বাহান্ন ভরি চাঁদি এই পরিমাণ কারো যদি সোনা এবং চাঁদি একত্রিত হয়ে যায় তো এক বৎসর অতিক্রম করার পর ওই সোনা এবং চাঁদি থেকে অবশ্যই জাকাত দিতে হবে অবশ্যই জাকাত দিতে হবে আর জাকাত যদি না দেওয়া হয় তাহলে আমরা শুনলাম যে আল্লাপাক তাদেরকে এই সোনা এবং চাঁদি গরম করে তাদের কপাল এবং তাদের এই পার্শ্বদের সাইড এবং তাদের পিঠকে আল্লাহ তালা সেটাতে দিয়ে দাগ দেবেন তো জাকাতের যে মাল আছে একটা হল সোনা এবং চাঁদি আর দ্বিতীয় হলো পশু সেটা উঁট হোক গাভী হোক ছাগল হোক উট কমাস কম পাঁচটা কমে জাকাত নেই গোরু তিরিশটার নিচে জাকাত নেই ছাগল এটাও ৪০টা থেকে নেই ১২০টা পর্যন্ত একটি ছাগল শুধু তাকে জাকাত দিতে হবে তো উঁট যদি পাঁচটার বেশি থাকে অথবা গাভি যদি তিরিশটার বেশি থাকে অথবা সাগল যদি চল্লিশটার বেশি থাকে তাহলে তাকে এই পশু থেকে তাকে জাকার দিতে হবে স্বর্ণ চাঁদি এবং চতুষ্পদ জন্তু এরপরে তৃতীয় নম্বর সেটা হলেই ক্ষেতির জিনিস ক্ষেত থেকে যেটা উৎপাদন হয় তো ক্ষেত থেকে যে জিনিসগুলি উৎপাদন হয় সে দুই ধরনের জিনিস এমন জিনিস যা সংরক্ষণ করা সম্ভব আর এমন জিনিস যা সংরক্ষণ করা সম্ভব নয় ফ্রুট যেগুলি আছে সেগুলিকে জমা করে রাখার সম্ভব না নষ্ট হয়ে যাবে কিন্তু গম চাল এগুলি সংরক্ষণ রাখা সম্ভব নিচে যদি হয় তাহলে সেখানে জাকাত নেই আল্লাহ রুব ইসলাম বলেছেন পাঁচ আউসাক বা ওয়াসাক এটা পরিমাণ এর চেয়ে কম যদি কারো কাছে এই খেতির যদি কোনো জিনিস থাকে তাহলে তার মধ্যে ওর জাকাত নেই তাহলে পাঁচ ওয়াশাক কতটুকু বলছেন এক ওয়াশাক হয় ষাট সা। ষাট সার এক ওশাক আর এক সা হয় আড়াই কেজি করে তো যাই হোক টোটাল হিসাব করলে দেখা যায় যে প্রায় বিষমন পরিমাণ বিষ্মন পরিমাণ যদি কারো কাছে গম অথবা চাল বা এই জাতীয় জিনিস যদি ফসল যদি উৎপাদিত হয় তাহলে বিসমন থেকে নিষ্ফল অসুর এক মন বিষমন থেকে এক মন জাকাত দিতে হবে তখন যদি সেই ফসলে শেষটা নিজের টাকা দিয়ে করা হয় খরচ করে যদি পানি দেওয়া হয় মেশিন দ্বারা যদি পানি না হয় শুধু বৃষ্টির পানিতেই যদি আবাদ হয়ে যায় তাহলে সেখানে দুই মন দিতে হবে বিষ মনে অসুর বিষ দুই মন তো এই জাকাতটা দিতে হবে কবে যেই দিন কাটবে সেই দিন এর জন্য এক বছর ঘোরার কোনো দরকার নেই ওয়া তু হাক্কাহু ইয়ামা হাসা আদি যেই দিন কাটবে সেই দিনই জাকাত দিয়ে দিবে। এরপরে যেটা বিষয় সেটা হলে রোজুতি যারা ব্যবসার মাল ব্যবসার দোকান থাকতে পারে ব্যবসার বাড়ি থাকতে পারে ব্যবসার ফ্যাক্টরি থাকতে পারে তো ব্যবসার মাল যেগুলি আছে সমস্ত মাল যোগ করতে হবে যে কত টাকার মাল আমার ব্যবসা লাগানো আছে বৎসরের শেষে যোগ করে দেখতে হবে যে যত টাকার মাল এই ব্যবসায় আছে এই মালগুলি সাড়ে সাত ভরি স্বর্ণর পরিমাণে যা হবে কিনা। যদি হয় তাহলে তার উপর জাকাত আসবে এবং যত বেশি হবে শতকরা আড়াই পার্সেন্ট একশোর মধ্যে থেকে আড়াই টাকা এক লাখ হলে আড়াই হাজার টাকা এভাবে শতকরা আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে ব্যবসার মালের মধ্যেও এমন কি ওই জমি যেই জমিনটা নেওয়া হয়েছে বাড়ি করার জন্য অথবা ফসলাদি জমি তাহলে জমিনের অর্থের উপর জাকাত আসবে না যে অর্থ যে ফসলটা হবে তার উপর জাকাত আসবে কিন্তু এমন জায়গা যে জায়গাটি পরবর্তীতে বেচার উদ্দেশ্যে নেওয়া হয়েছে যে বাড়িও করব না সেটাকে ফসলও করব না এটা আমি ব্যবসার জন্য রাখলাম আমি কিছুদিন পর বেছে দেবো এটা লাভ করব তাহলে ওই জমির যে দাম হবে সে দামের উপর জাকাত আসবে তো এইভাবে যদি কারো কাছ স্বর্ণ থাকে অথবা পশু থাকে অথবা যদি তারা ফসলাদি হয় অথবা ব্যবসা যদি সে করে এগুলির ভিতর থেকে জাকাত পাক আমাদেরও ফরস করে দিয়েছেন তো আল্লাহ বলছেন যে সোনা এবং চাঁদির যদি কেউ জাকাত আদায় না করে তাহলে সেটাকে কেয়ামতের দিন গরম করে আল্লাহতালা তা দ্বারা তার পিঠ এবং তার দেশ এবং তার কপালকে আল্লাহ আল্লাহতলা শ্যাক দিবেন কুল্লামা বারাদাতুফিন কানা মেকদার আল ফাসানা বলছেন দাগ দিবে ডাকওয়ার পর যখনই ঠান্ডা হয়ে যাবে আবার ডাক দেবে আবার ঠান্ডা হবে আবার গরম করে আবার সেঁক আবার ঠান্ডা হবে আবার গরম করে আবার সেঁক বলছেন এটা প্রত্যেক দিন এটা করতে হবে কানা মিক আল ফাসানা হাজার বছরের সমান হবে একদিন সেই দিন আল্লাপাক তাকে এভাবে শাস্তি দেবেন হাত্তাউকা বাইনাল এবাদি ফায়ারা সাবি ইম্মা ইল জম্মা ইলান্নান এরপর আল্লাহ তালাকে আমাদের দিন তাদের বিচার করবেন বিচার করার পর হয় সে জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে তাহলে হিসাবের পূর্বেই এই শাস্তি হিসাবের পূর্বেই শাস্তি দি ক্যামতের দিন হিসাব হওয়ার পূর্বেই এ মালগুলি তাকে গরম করে তার গায়ে শেখ দেওয়া হবে বলছেন কে লিয়া রসুল্লাহ ফাল ইবিল বলছেন হিয়াল রবী যদি উঁট কারো কাছে থাকে তাহলে কি হবে ওয়ালা সাহেব এবিল লাহা তবে বলছেন উঁটওয়ালাও সে যদি উঁটের জাকাত না দেয় অমিন হাক্কি হা হ্যালবু হা ইউমা ভির দে আর উঁটের জাকাত হলেই যে কমাস কম যেই দিন তাকে পানি পান করাবে সেই দিন পানি পান করায় যে দুধ দহন করবে সেই দুধ থেকে যেন গরিব মিশ্রকে কিছু দেওয়া হয় এরা তাদের হক আর পাঁচটার বেশি যদি হয়ে যায় তাহলে সেটা তো আছেই তো কমাস তাকে এটা করতে হবে যে উঁট যখন সে পানি পান করাতে যায় আর পানি পান করালে তখন উঁটের দুধ বেশি হয় তো সেই সময় গরিব মিসকিন যদি কেউ আসে তাহলে তাকে সেই দুধ থেকে তাদেরকে খেতে দিতে হবে এল্লা কানি বুতে আল্লাহ আউফার মাকান উঁটকে আল্লাহ তালা আরও শক্তিশালী বানাবেন উঁটকে আরও শক্তিশালী করে দিবেন লা দেবেন হা ফিলান এবং যত উঁট ছিল কোনো বাচ্চাও বাদ পড়বে না সবগুলি আল্লাহ আল্লাপাকে জমিনে ছেড়ে দিবেন ওই উঁট এবং তার বাচ্চারা সহ ওই ব্যক্তিকে পা দিয়ে খুঁজবেন নাউজ বি পা দিয়ে খুঁজতে থাকবে ও তারা এবং তাকে দাঁত দিয়ে চাবাবে ওই ব্যক্তি যারা উঠে জাকাত দেয় নাই পশুর জাকাত দেয় নাই তাকে এভাবে চাবাবে বলছেন দিক থেকে শেষ হবে আবার অন্যদিকে থেকে আবার তাকে এরকম খোঁসা শুরু করবে এবং তাকে চাবানো শুরু করবে বলছেন এভাবে পঞ্চাশ হাজার বছরের সমান যে দিনটা হবে ওই দিন তাকে শাস্তি দেওয়া হবে বাইনা বাইনাল ইবাদ এরপরে এটা হলো হিসাবের পূর্বে বিচারের আগে এই কাজটা করা হবে এরপরে হিসাব নেওয়া হবে হিসাবের পর কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে এরপর আল্লাহ নামী বলছেন যে বাকার এবং গানাম গাভী এবং ছাগল এ বিষয়। উনি বলছেন গাভী এবং ছাগল এটাকেও যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তাহলে এই গাভী এবং ছাগলকে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে সমতল জমিতে ছেড়ে দিবে এবং যে ব্যক্তি জাকাত দেয় নাই ওই ব্যক্তিকে গাভী এবং ছাগল এরা পায়ে খুঁজবে এবং দাঁত দিয়ে ওই ব্যক্তিকে কাটবে এবং তারা এক দিক থেকে খুঁজবে আরেক দিকে শেষ হবে আর দিকতে থেকে খুঁজবে আরেক দিকে আবার শুরু করবে এভাবে খুঁজতে থাকবে ওই দিন পর্যন্ত যেই দিন আল্লাহ তাদের হিসাব নেবেন তারপর সে জান্নাতে না হে জাহান্নাম ঘোড়া সম্পর্কে তো উনি বলছেন ঘোড়া তিন প্রকার একটি ঘোড়া হলোই যে ঘোড়া তার জন্য উয়েজের হবে বোঝা হবে আর একটা ঘোড়া হবে তাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হবে আর আর একটা ঘোড়া হবে সওয়াব তো এই ঘোড়ার বিষয়ে এছাড়া পরবর্তী দর্শে শুনবো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন আমাদেরকে যদি আল্লাহ পাক সাহেব ও নেশাব বানিয়ে থাকেন তাহলে যেন জাকাত প্রদান করা তৌফি দান করেন আর জাকাত ফরজ হওয়ার সমতুল্য যদি সর্ত নাও থাকে কম আজকম নফল সাদকাও যেন আমরা করতে পারি আল্লাহপাক যেন আমাদেরকে সে তৌফিদান করেন ও আকান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো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 जकत पे अल बैंक सतचलिंग नम्बर शून्य एक, A -A शुन्न शुन्न शुन्न तीन शून्य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 हराम बनाए बैध है जानते हम देख इसलम श्रेष्ठत आज रत साढ़े एगारुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीस टी